উপাধি দিচ্ছেন আর একটা উপাধি মধ্যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ওয়াসাত বানাইছি ওম্ম তো মানে মানে এটার সাব্দিক অনুবাদ হলো মধ্যমত নাইফ্রিতার ও্মা এই জন্য আল্লাপাক নাম দিয়েছেন খাই এটা হলো আচ্ছা এখানে আল্লাপাক আমাদেরকে বলতেছেন কোন খাইরা উম্মাতিন তোমরা হইলে খাইরে ওম্মা মানে কল্লান কর ওম্মা খাই মানে কল্যাণ কর একটা কল্যাণ মানুষের কল্যাণে নিয়োজিত এই উম্মতের মূল আবাদত মানুষের কল্যাণ এই জন্য খাই উন্নাস মাইয়ান নাস ওই মানুষটা হলো সবচেয়ে কল্যাণকর মানুষ যে মানুষটা আরেক মানুষের উপকার করে যে ব্যক্তি তার ভাইয়ের কোনো কল্যাণে কোনো কাজে এগিয়ে যায় তার এই এগিয়ে যাওয়াটা দশ বছরের এতেকা পেরেছে বেশি কল্যাণ কর সোহান দশ বছরের এতেকা পেরেছে একজন মুসলিম ভাই বিপদে পড়ছে দৌড়ায় এগিয়ে যাওয়া এটা বেশি কল্যাণ কর সোহান এটা ই ওম্মার বড় বৈশিষ্ট্য যে এরা মানুষের কল্যাণে এরা কাজ করে এরা যে কথা বলে সেটা মানুষের কল্যাণে যে কাজ করে সেটা মানুষের কল্যাণে এদের কাজে হলো মানবতার কল্যাণ বান্দা বান্দার এক ভাইয়ের সাহায্য থাকেন আল্লাহ তার সাহায্য থাকেন সুহান আল্লাহ একজন মুসলিম ভাইয়ের দোষ দুটি গোপন করলে আল্লাহাক তার দোষ গোপন করে দেন সুহান আল্লাহ এইভাবে অসংখ্য ফজিলত নবিস বর্ণনা করেছেন তাহলে এই ওম্মার বড়ো কাজ নাস এই জাতলেন মানবতার কল্যাণে নিয়োজিত থাকে এই আরেকটি বড় বৈশিষ্ট্য হল এই ওম্মা আমরে বেলমা এবং নিহি আনিল মনকারের কাজ করে সুহান আল্লাহ আগের যুগে একজন নবী দুনিয়া থেকে চলে গেলে একজন রাসুল চলে গেলে আল্লাপাক আরেকজন নবী আরেকজন রাসুল পাঠাই দিতেন তখন ওই নবীর নেতৃত্বে ওই রাসুলের নেতৃত্বে মুসলিমেরা আমরে এই এই্মার মধ্যে আল্লাহ আল্লাপাক নামের পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবির পাঠাবেন না তাহলে এই ওম্মাকে আমরবিল মাহরুব নিহিয়ান মনকার বন্ধ করে দিবে বন্ধ করবে না এই ওম্মার কাজটা এই আমরে মাহরুব নিহিয়ানুল মন করার কাজটা এই ওম্মা করবে সোহার আল্লাহ অর্থাৎ ওই নবীর নেতৃত্বে যে কাজটা হইতো ওই কাজটা এই বন্ধ হবে না এই সব সময় এইরূপ কাজের নিষেধ এই কাজটা এরা অব্যাহত এজন্য এরা এরা খাই্মার বড় বড় দুটা কারণ একটা হলো এরা ওখানে নাস এরা সব সময় মানবতার কল্যাণে নিয়োজিত থাকে এজন্য বলা হয় ইসলাম মানবতার ধর্ম এরা সব সময় মানবতার কল্যাণটা এদের বিশাল বাদক ইসলামে এক একটা মানুষের কল্যাণ উপকার বিপদে সাহায্য করে এটাকে বিরাট বিরাট আবাদত ফজিলত বর্ণনা করা হয়েছে আরেকটা বড় বৈশিষ্ট্য হইল এই খাই্মাটা এরা মানুষকে সবসময় সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ তবে এই উম্মার মধ্যে আবার দুই গ্রুপ প্রথমে আমরা বলে দিছি। যে এক গ্রুপ হইলো এরা নবী সাল সালামের দাওয়াতকে কবুল করা উম্মত আরেকটা হইলো কবুল না করা উম্মত আল্লাহ হইতে হলে এদের বশিষ্ট হতে হবে তুমিন এরা আল্লাহর উপরে ইমানদার হতে হবে সোহানা এখানে প্রথমে উখরাস বলার পরে মনকার আল্লাভ আলাদা করে একটা বৈশিষ্ট্য তারা খাই্মানা কথাটা বুঝতে পারছেন আরেকটা হলো দেখেন এই যে মানবতার কল্যাণ এই মানবতার কল্যাণ কিন্তু অমুসলিম করে বরং হিসাব করলে দেখা যাবে মুসলিম এসে তারা আরো বেশি করে সারা পৃথিবীতে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে যত অর্থ ব্যয় করতেছে তার বেশিরভাগ অর্থ মুসলিমরা ব্যয় করতেছে মানবতার কল্যাণে তারপরে তারা যেভাবে মানবতার কল্যাণে এগিয়ে আসে আমরা সেভাবে এগিয়ে আসি না তাহলে তো তারা খাইরে উম্মত হওয়ার কথা উখরেজাত আল্লাহ বলছেন যে তারা মানবতার কল্যাণে বের হয় মানবতার কল্যাণে নিয়োজিত হয় এরা বাদ পড়ে গেছে এরা যত এই মানবতার কল্যাণের কাজ করুক যত শতকাজের আদেশ দিক মুসলিমেরা। আর অনেক অমুসলিম আছে দেখেন যে মিথ্যা বলে না ব্যবসা মধ্যে দেখেন তুলনা করে যে আমরা মানুষের কত ঠকাই একজন অমুসলিম পাশাপাশি ব্যবসায়ী আছে অথচ উনি ওই পরিমাণ ঠকান না এরকম অনেক অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য মুসলিমের মধ্যে নাই অমুসলিমের মধ্যে আছে তাহলে তারাও তো সৎ কাজের আদেশ দিতেছে অসৎ কাজের নিষেধ করতেছে দেখবেন যে এমন এমন অশ্লীল কাজ যেটা মুসলিম সমাজে আছে অমুসলিম সমাজে নাই সবই করতেছে কিন্তু তাদের সমস্যাটা কোন জায়গায় আল্লাহর উপরেই মান নাই এই আল্লাহ না থাকার কারণে তারা কল্যাণ করবিন বলেন যদি আহলে কিতাবেরা ইমান আনত এটা তাদের জন্য কতই না কর করতো সোহান আহলে কিতাব যদি ইমান আনতো ইহুদি এবং না তাদের মধ্যে ওই কাজগুলো সবে আছে মানবতার কল্যাণও আছে সৎ কাজের আদর্শ আছে অসৎকাজের নিষেধ আছে আল্লাহ ভাগবত যদি ইমান আনতো লাক তাদের জন্য কতই না কল্যাণ কর আমাদেরও মাঝে মাঝে এরকম আফসোস হয় দেখ যে এই মানুষটা কত ভালো এই মানুষটা মানুষের কত কল্যাণ করে কোন মানুষের ক্ষতি করে না সমাজে কত সুন্দরভাবে ভাবে বসবাস করতেছে কিন্তু ইমানটা নাই যদি লোকটা ইমান আনতো তাহলে আমাদের অনেক আগে লোকটা জাননা তো চলে যাইতো আল্লাহ বলতেছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক তাদের অধিকাংশই হলো ফা পুন আহলে কিতাবদের কিছু সংখ্যক ইমান আনছে আর বাকি সবাই أهل كتاب رائق سفاصق رويك